অতপর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন শহীদ পাঁচ প্রকার এক প্লেগে মৃত ব্যক্তি দুই কলেরায় মৃত ব্যক্তি তিন পানিতে নিমজ্জিত ব্যক্তি চার চাপা পড়ে মৃত ব্যক্তি এবং পাঁচ আল্লাহর পথে জিহাদে শহীদ তিনি আরও বলেছেন মানুষ যদি আজান দেয়া এবং প্রথম কাতারে সালাত আদায় করার কি ফাজিলাত তা জানত আর কুরার মাধ্যমে ফ্যাসলা করা ছাড়া সে সুযোগ না পেত তাহলে কুরআর মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করত